সিল্ল হিহ মহি উবিলি আদৌ ইর লোহি আশু রিতি ও সুবহ নম লোহিওম অন মিন মুশ্রিকে كتاب الله دستور و خير الخلق اسوتنا بسنته الجنان نوري ليهدي الحق ارشدنا كتاب الله دستور و خير الخلق اسوتنا بسنته الجنان نوري الحق ارشدنا كتاب الله دستوري ما غير الخلق اسوتنا بسنته انجل نوري نهدي الحق ارشدنا لازمتم حافظنا القران فاذكروا الله يسعدنا عرفنا صحبتنا السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وقد دخل في هذه الجملة ما وصف الله به نفسه في سوره الاخلاص التي تعدل ثلث القرآن حيث يقول قل هو الله احد الله السمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد فما وصف به نفسه في اعظم ايات من في كتابه حيث يقول الله لا اله الا هو الحي القيوم لا تاخذ وسن ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسيعرش السماوات ولا يئوده حفظهما وهو العلي العظيم নাম গুনা বলি তে তাঁর কাজে তার ইবাদত বন্দী সবকিছু তো ওহ শরিক যার কোন শরিক নেই অংশীদার নেই সাল্লাহ এবং সালাম নাজিল মোহাম্মদ রসৌল্লা সাল আল সালামের প্রতি যিনি আল্লাহ রবুল্লা আলমী সম্পর্কে আল্লাহ রবুল্লা পরে সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন আমাদের দর্শের বিষয়বস্তু আকিদাও আছে থেকে তৃতীয় পর্ব আল্লাহ রবুল্লা আলমিনের নাম এবং গুণাবলীর দলিল প্রমাণ কোরআন করিম থেকে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 প্রথম যে বিষয়টি এতে আসবে যে আল্লাহ আলমিনের যে সব গুণাবলী রয়েছে সেগুলি ইতিবাচক রয়েছে আর নেতিবাচক করেছে। মানে আল্লাহ রাব্বুল আলমিনের যেগুলি সুন্দর গুণ হতে পারে সেগুলি ইতিবাচক হ্যাঁ আছে এগুলো। আর যেগুলি আল্লাহ রাবুল আলমী সম্পর্কে বললে ত্রুটি হয় ঘাটতি হয় दुर्बलता प्रकाश पागल मुक्त अर्थात गुण नहीं गुणगुल्ता बुझिए प्रत्येक गुण आधेवाचक गुण आद रकम गुण से पूर्ण लोक और था, तार गुली नेती जो इतिबाचक गुण थे नेतिबाचक गुण ना थके खराब लोक अथवाचक गुण तो आज इतिबाचक नाई से खराब लोक कैमन कर दिखा ठीक ना जेमन अपनी नम्रभाषी धर्शील भलो मानूष इत्यादि इत्यादि इतिबाचक हाँ आगे थकले मानुष प्रशंसा पाए तुम भलो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 কিন্তু শুধু নেগেটিভ আছে মানে আপনার মধ্যে এই নেই এই নেই নেই খারাপ দিকগুলো নেই ভালো দিক ভালো দিক নাই। তাহলে তো ভালো হইতে পারছেন না ঠিক না একজন চরিত্র বান হওয়ার জন্য কি লাগবে বা একজন মানুষের মধ্যে মানুষ হওয়ার জন্য ইতিবাচক ভালো গুনগুনি লাগবে আর খারাপ গুন থেকে মুক্ত হওয়া লাগবে সহজ মাসে আপনার মধ্যে ভালো দিক আছে কিন্তু খারাপ দিক থেকেও বাঁচেন না ভালো দিক আছে যেমন আপনার আকিদে ঠিক এই দিয়ে বুঝে এখন আপনার নামাজ আছে আপনি মাসাল্লাহ রোজাদার রোজা রাখেন হ্যাঁ জাকাত দেন হ্যাঁ নেতিবাচক নেই মানে আপনার খারাপ গোলগুতি বাঁচতে হবে তাই না খারাপ দোষগুলো থেকে বাঁচতে হবে সেগুলোতে না ফিল্ম দেখে পিঠা কথা বলে অদা খেলাফি করে টাকা পয়সার ধার নিয়ে হাতভারি করে খারাপ তাহলে কি ভালো হইতে পারবেন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 তার মধ্যে আছে দুটোই একত্রিত হয়েছে এই মর্মে শেখ হলিস এখন উক্তিগুলি তিনি তাঁর কিতাবের এবারত বলছি ওয়াকালাফি হাজুল্লাহ এই বিষয়ে অন্তর্ভুক্ত হচ্ছে ওই সব বিষয়গুলি এ সম্পর্কে অন্তর্ভুক্ত হচ্ছে ওই বিষয়গুলি মা ওয়াসফিল যা আল্লাহ রব আলমী নিজের সম্পর্কে বর্ণনা করেছেন সুরা ইখলাসে এরি অন্তর্ভুক্ত হচ্ছে ওইসব গুণাবলী যা রব আলমী বর্ণনা করেছেন কিসে সুরা ইখলাসে তার সম্পর্কে নিজ সম্পর্কে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 সুরায় এখলা আল্লাহ কি বলেছেন সংক্ষেপে তর্জমা এবং কুল কাকে সম্বোধন করে বলছেন যে হে নবী হে রসুল বলে দাও বা বলো তাই না যখন আল্লাহ বলছেন বলা হচ্ছে রানী আয়াতে কুল বলে দাও কাকে বলা হচ্ছে নবী সাহাকে তাহলে কোন অন্য মানুষের কথা নয় কোরআন কি হচ্ছে নবীর কথা হ্যাঁ বা নবীর রচিত তাহলে সে মৃত্যু কারণ যদি তাই হইতো তাহলে কুল বলা হইতো না অযুক্তিক কথা আপনার নিজের কথারা কুল বলবেন বলো নাকি রাস কথা বলে না তাহলে সম্বোধন করা হচ্ছে তাহলে বুঝা গেল যে এই কথাগুলি সম্বোধন করা হচ্ছে তিনি আল্লাহ এক ও এক আল্লাহ এক ও একচক না ইতিবাচক হ্যাঁ ইতিবাচক আল্লাহ এক হ্যাঁ अल्लाहुमोखेक्षी सबकिखापेक्षी अर्थ करबुल आलमीनर समस्त सृष्टि जगत सबकिखापेक्षी सबकिछ होते अमोखापेक्षी छो नोपेक्षी सबकिखापेक्षी महता आल्ला इतिबाचक तला आलमीन कारो मुखापेक्षी नन और सबकिखापेक्षी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 খ্রিস্টানরা বলছে যে ঈসা সালাম আল্লাহর পুত্র ঈসা আল্লাহর পুত্র হয়তো আল্লাহ আবু ইসা ঈসার পিতা হ্যাঁ তারা তাদের এই ধর্মে মিথ্যাবাদী ওলাম ইউলাদ আর তিনি কারো হ্যাঁ সন্তান বা কারো পক্ষ থেকে জন্ম নেননি ওলাম ইউল নেতিবাচক দুটো হলো তৃতীয় নেতিবাচক তার কহ কেউ সমকক্ষ বা সমতুল্য নয়াল্লাহু তার কেউ নেই কফু মানে সমান হ তার কেউ সমান সমকক্ষ সমতুল্য নেই এই ছিল সুরা এখলাসে সংক্ষিপ্ত তরজমা এর থেকে যে বিষয়টি বুঝাতেছে সেটা হচ্ছে বিস্তারিত তফসিল না করে যে সেটা হচ্ছে সুরা এখলা কি রয়েছে আল্লাহ রব্লা আলমিনের বলি বর্ণনা করা হয়েছে গুণাবলী ইতিবাচক হ্যাঁ বর্ণনা করা হয়েছে আল্লাহ আহাদ আল্লাহ উসামাদ নেতিবাচক আলম আলম্লাক উল্লাহমাদ পাঁচটি যেন এখানে গুণ বর্ণনা করা হয়েছে আচ্ছা এই সুরাকে নবী করিম সাল্লাহ ইসলাম হাদিসে কোরআনের তৃতীয় অংশ বলা হয়েছে তাই না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 একজন লোক যদি তিনবার সুরে পড়ে আর বলে আমি গোটা কোরআন করতে পারো শুধু তিনবার করে সুরেমন যদি এরকম করে রমজান মাসে আজকালকার মুসলিমের অধিকাংশ রমজান মাসে কোরআন পড়ে তো রমজান মাসে যদি তার এটাই তরিকা থাকে যে শুধু সুরে তিনবার করে একতম সুরা একলাশ তিনবার পড়লো এক সব আর গোটা কোরআন ওটাই চর্চা করলো না পড়লো না সব পেয়ে গেল একটা লোক ৩০ পারা কোরআন পড়তে বিশ মিনিট করে যদি লাগানো হকারে করে পড়লে বিশ মিনিট কম্পকে লাগাইতাম আমি বিশ মিনিট কমে পড়িনি আঠারো থেকে বিশ মিনিট তার চাইতে তাড়াতাড়ি পড়া যায় এক যুগে যখন বুঝতাম না হ্যাঁ যে কালে বুঝতাম না সেই কালে তেরো মিনিটে পড়েছি আপনাদেরকে বলছি তারপরে তবা করেছি ওটা যখন সেই বিষয়ে যেটা জানতে পারলাম কোরআন এইভাবে পড়া যায় নয় যেভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের তারাবি পড়ায় এক পড়া হাফেজ নাই গুণাগার যে পড়ে সে গোনাগার যারা এইভাবে পড়াই তারাও গুণাগার তাতে গোনাতে শরীরে কত ঘন্টা লাগে সামান্য কিভাবে কেউ পাঁচ মিনিট ও মেহনত করলো না তিন মিনিট তিন মিনিটও লাগল না তাকে তিনবার কয়েকবার এক ক্লাস পড়াতে আর কেউ কয়েক ঘন্টা সারাদিনও শেষ করতে পারবে না পরে এক সমান নাকি বিষয়টি যুক্তি যুক্তিসঙ্গত নয় তবে রব আিনের কারো ক্ষেত্রে সেটা প্রযোজ্য হতে পারে কখনো কখনো প্রযোজ্য হইতে পারে এই অর্থ যদি নেওয়া যায় সব সময় নাই যেমনি গোটা কোরআন পড়বেন একলা পড়বে আর তিরিশ পার্স সব এটা হতে পারে না তবে কখনো ব্যস্ততার জীবন আমি পড়ার সুযোগই পাচ্ছি না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 বিশেষ ব্যক্তির ক্ষেত্রে বিশেষ অবস্থার ক্ষেত্রে এই অর্থ নেওয়া যেতে পারে কিন্তু হ্যাঁ আমি ব্যাপক ভাবে নয় যে আপনারা সকলে তিনবার করে কুল আল্লাহ পড়বেন আর আমি তিরিশ পারা কোরআন পড়ব আমার সামনে ক্ষিপনা থাকবে হ্যাঁ বলেননি যে ফিল আজরে আল্লাহ আহাদাল কোরআন ফিল আজরে বলেছেন এটা ওল একটা ভাষ্য তারপরেও সেটা একবার উড়িয়ে দেওয়া যায় না ব্যক্তি অবস্থা আর ক্ষেত্রে হইতে পারে যে অর্থটি ঠিক এবং সেটা একেবারে আমরা একমত সেটা হচ্ছে বিষয়বস্তুর দিক দিয়ে সেটা হচ্ছে বিষয়বস্তুর দিক দিয়ে কোরআনিকারিমের গোটা যদি স্টাডি করেন তো দেখবেন কোরআন কারিমের তিন রকমের বিষয়বস্তু রয়েছে এই কথাই বলেছেন এখানে অর্শকর লে আনা মানিল কোরআ সালাস একত্রের যৌতুগুলি দিক হইতে পারে আল্লাহ তার নাম গোনাবলিতে এক আল্লাহ রব তার কাজে রবিয়াতে এক আল্লাহ তার এবাদত বন্দিগিতে এক আল্লাহ রব আলমের যে আদেশ নিষেধ একমাত্র আল্লাহর চরি আল্লাহ খাল কলামর द्वित आलोचना घटनावली कहिनी तहिद शिखार जन एवं तौहिदी उत्तम परिणाम आल्ला আর এইসব কাহিনী বর্ণনা করা হয়েছে বহু ঘটনা বলি রয়েছে বহু জাতির আর আরেকটা দিক রয়েছে বিধিবিধান বিধান হুকুম হালাল হারাম জায়েজ ব্যাবুসা জায়েজ আর সুদ হারাম আহামিবা হুকুম হকাম এ বাদত বন্দিও আছে আছে সলাত সলাতে হুকুম হকাম জাকাতাম রোজা হজ ওমরা হেজাব পর্দা হ্যাঁ হালাল হারাম জায়েজ নাজেজ বহু বিষয় রয়েছে বিধিবিধান বিধান আর কোনো বিধি বিধান করা হয়নি সুরাই রহমানের গুণাবলী রয়েছে এই সুরা সম্পর্কে সহিদ রয়েছে এক সাহাবি চিন্তা করলেন আল্লাহবাহ গুন রয়েছে আর আমি আল্লাহ কে ভালোবাসি আমি প্রত্যেক নামাজের প্রত্যেক রাখাতে পড়তে থাকবো ওই আদি শোনায় আবু সাইদি খুদ রাজি আল্লাহ তাল্লাহ বর্ণিত বলছেন আনা রাজনা স্বামী রাজনী একজন মানুষ আর একজন মানুষের কাছ থেকে শুনলো মানে এক সাহাবি আর এক পড়তে শুনলো কিছু আবার যখন সকাল হলো যা ইলাম সাল্লাহাম করিম সালামের কাছে আসলো ফাজাকার আল্লাহু আলিকা এই ঘটনা উল্লেখ করল ঐ সাহাবি ওয়াক ওই লোক যেই লোক অভিযোগ করার জন্য এসছে সেটাকে স্বল্প মনে করল ঘটনা এই মর্মে এটা মনে হচ্ছে যে এই রকম যে একদিনের ঘটনা আর আরেকটা ঘটনা রয়েছে যে এক সফরে ছিল ও যদি আমতি করে আর সুরা এক সুরা হয় তারপরে সুরা এখলাস প্রথম রাখা দ্বিতীয় রাখাতে তো সুভান আল্লাহ শুরু হয়ে যাবে ঠিক না ভাববে যে ভুলে গেছে দুই রাগাতে পড়ে অসুবিধা নেই ঠিক কিনা কিন্তু মুসলিম জনগণ আজকাল দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে সমালোচনা মন্তব্য শুরু করে দিবে হ্যাঁ যদি সামনে না বলে মসজিদে বেরিয়ে শুরু করে দিবে মসজিদে কম মনে করেছিল বিষয়টি আল্লাহ যার হাতে আমার প্রাণ ইন তা দিল ষোলো এই সুরায় এখলাস কোরআনের তিন ভাগের সমান তিন ভাগের এক ভাগের সমান তৃতীয় অংশের সমান ষোলো সাল এক তৃতীয় অংশের সমান পৌঁছে যায় এই সুরাতে যেটা দেখাতে চেয়েছেন সেটা একটু আগে বলে দিলাম কি দেখাতে চেয়েছেন লেখক এটি ইতিবাচক গুণ আছে হ্যাঁ আছে আর নাও আছে দেখাতে চেয়েছেন বলতে গেলে কি রয়েছে রব্বুল আলমিন গুণ রয়েছে দুটি হচ্ছে ইতিবাচক আর নেতিবাচক গুণ হচ্ছে মানে একটি করলাম এটি প্রসিদ্ধ অর্থ আর মানে কিন্তু আরেকটি অর্থ করা হয়েছে সেটা এখানে আজমাতহু কমলাফি ও আজমাতহি যিনি তার মালিকানাই এবং তার মর্যাদায় তার মহত্বে পূর্ণতা লাভ করেছেন বা পূর্ণ আল্লাহ রাবুল আলমিন তার মালিকা নাই পূর্ণ পরিপূর্ণ তার সম্মানে ইজ্জতে পূর্ণ তার মহত্ব বড়ত্বতে পূর্ণ পক্ষান্তরে পৃথিবীর কোন শক্তি আছে মালিকা নাই একেবারে পূর্ণ না কোন দিকে যদি দেখা যায় খুব শক্তিশালী আরেকদিকে দুর্বল তাই না कारो का शक्तिशाली हारो का सामने हार मानते गोटा देश प्रशासन हाथ छाड़ा तलाश करा कबुल आलमीन जी মমা ওসাফা করেছেন একটি মহান আয়াতে মহান আয়াত আয়াত কে বলা হয়েছে একটি হচ্ছে মহান সুরা আর একটি হচ্ছে মহান আয়াত মহান সুরা কি জানেন আজম সুরাত কোরআন এ মর্মে হাদিস আছে কি সুরে ফাতে সুরা বলা হয়েছে বাক্যের দিক দিয়ে বড় এই কিন্তু সুরফা কারা জি হ্যাঁ তার ফজিলতের দিক থেকে মহাত্মর দিক থেকে অর্থের দিক থেকে জি ইত্যাদি মর্যাদার দিক থেকে সুরে ফাতিহা হচ্ছে সবচেয়ে মহান সুরা আর আয়াতের দিক থেকে সবচেয়ে মহান আয়াত হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুর্সিকে আয়াতুল কুরসি কেন বলা হয় জিজ্ঞেস করে কি বলবেন অর্থাৎ কুরসি এমন আয়াত যে আয়াতে কুরসির আলোচনা এসছে রব্বুল আলমিন মহান আল্লাহর কুর্সির আলোচনা এসছে ঠিক হয়তো কমি সুরায় বাক সুরা বাকারা কেন বলা হয় বাকারার ঘটনা বর্ণনা করা হয়েছে আলে কেন বলা হয়। আলরান পরিবারের ঘটনা বর্ণনা করা হয়েছে সুরা নেশা কে নেশা কেন বলা হয় জৈসুরাই নারীদের মাসাইল বর্ণনা করা হয়েছে মায়েদা সুরা মায়েদাকে মায়েদা কেন বলা হয় জৈসুরাই দস্তর খান মায়েদার ঘটনা বর্ণনা করা হয়েছে এইভাবে সে আয়াতটি হচ্ছে মহান আয়াত মহান আল্লাহ এরসাদ করেছেন আল্লাহ আল্লাহ সেই লাহ কোন সত্য উপাস্য নেহিন আরবি গ্রামারেফে নফি জিনিস তার ইস্ম হচ্ছে এলা যখন ইস্ম হবে তো তার একটা খবর লাগবে আরবিগ্রামে যারা বোঝেন তাদের জন্য আর খবরটা এখানে উজ্জ্বল আছে ক্যালমাত আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য বলবেন। আর মাতিল মাহবুদ অনেক আছে জন্য এখানে খবর হচ্ছে হাক বা ওইরকম আল্লাহ ছাড়া আর কোন সত্য উপাস্য নেই যে আল্লাহর কথা এখানে বর্ণনা করা হচ্ছে আলহ আল ইম যিনি আল হাই আলহাই মানে চিরঞ্জীব সময় তিনি আছেন আর সময থাকবেন আল কাইয়ুম যিনি যিনি নিজে প্রতিষ্ঠিত এবং অন্যকে প্রতিষ্ঠিত রাখেন শুধু কাইয়ার যে প্রতিষ্ঠিত না অন্যকে ধারণ করে রাখেন আল্লাহ যদি সবকিছু তার সৃষ্টিকে ধরে না রাখেন তো সবকিছুই মুহূর্তে ধ্বংস হয়ে যাবে হাদিস জিটি এসছে আসমান এবং জমিনের ধারণকারী আল্লাহামাওয়া আর্দান আল্লাহ আকাশ সমূহ এবং জমিনকে ধরে রেখেছেন ধ্বংস হওয়া থেকে জি যখন বুঝে নিয়েছেন ইতিবাচক আর নেতিবাচক গন্ত আল্লাহ আল্লাহর নাম তাই না সত্যগত নাম লাহ ইহ তিনি ছাড়া কোন সত্য উপাস্য নেই তিনি একমাত্র সত্য উপাস্য ইতিবাচক আর তার কোন শরিক নেই ইতিবাচক তো লাহ ইল্লা দুটোই দিক রয়েছে ধারণকারী জি নেতিবাচক সেনা তাকে কি স্পর্শ করে না সেনা মানে তন্দরা স্পর্শ করে না আমাদেরকে তন্দ্রা স্পর্শ করে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 সেটা তার রে যেত এবং নিদ্রাও তাকে স্পর্শ করে না নিদ্রাও ধরে না ধরা তাকে তন্দ্রাও ধরে না আর নিদ্রাও ধরে না তন্দ্রা আর নিদ্রা সেনাতুন আর নৌমে পার্থক্য কি কেউ যদি জিজ্ঞেস করা আপনাকে এই লোকটি ঝেমাচ্ছে আর এই লোক ঘুমাচ্ছে পার্থক্য কি ডিফারেন্স দেখি আপনাদের বিবেক দিয়ে হ্যাঁ আর আর ঘুম এইভাবে সংজ্ঞায় ডেফিনেশনে এইভাবে ওলামারা বলেনি ওলামা বলেছে তন্দ্রার সম্পর্ক চোখের সাথে হৃদয়ের সাথে নাই আর নিজেরা নমের সম্পর্ক ঘুমের সম্পর্ক হচ্ছে কলবের সাথে ঝিমাইলেও সব দিশা পাই আমরা কি হচ্ছে না হচ্ছে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 আমাদের নিজের বাড়িতে যা সেটিরও মালিক না পারেন না বেতন পাচ্ছেন আপনি আর ওপর ওর ওপর আপনার কত টাকা তোমার বাপকে পাঠাইলে কত টাকা তোমার মা কে করছে পাঁচ হাজার টাকা পাঠিয়েছি দিলো ঝগড়া লাগিয়ে আপনার সাথে হ্যাঁ পরের মাসে ভয় এখন পাঠাইতে পাচ্ছেন না এখন লুকিয়ে পাঠাইতে হবে ওইদিকে জানাইলে কাজ হবে না অথচ বেতন আপনার হ্যাঁ কত দুর্বল আমরা তাহলে চিন্তা করেন তারপরে যদি চলেও সুস্থ থাকা অবস্থায়। অসুস্থ হলে আর মালিকানা চলে না মরে গেলে আর চলে না আর এটিএম কার্ড তলাশ করছে আপনার পরিবারের লোকেরা এক পয়সার মালিক না আপনি সব গেছে আপনার মানুষ নে साफात का सुपारिश बुझान तो देखी सुपारिश का সুপারিশ খুব সহজ ভাষা সুপারিশ অন্যের জন্য হ্যাঁ কারো কাছে কোনো কিছু চাওয়া অন্যের জন্য নিজের জন্য না আপনি নিজের জন্য না আমি সুপারিশ করছি তাই না অন্যের জন্য কোনো কিছু চাওয়া তাই সঙ্গে বলছেন ভালো চাওয়া না মন্দ চাওয়া তাইলে শুধু চাওয়া বললে হবে না অন্যের জন্য কোনো কল্যাণ চাওয়া অন্যের জন্য যদি ভালো কিছু চান তো সুপারিশ করে দেন তো ম্যানেজারের কাছে তার মানে ভালো চেয়ে দেন হ্যাঁ সুপারিশ বলা হবে না সহজ কথা কল্যাণ কামনা করা কল্যাণ চাওয়া লীল অন্যের জন্য জি এটা যেকোনো মানুষের ক্ষেত্রে সুপারিশ যে কোনো মানুষের ক্ষেত্রে সুপারিশ দুনিয়ার ক্ষেত্রে পার্থিব ক্ষেত্রেও সুপারিশ আমরা করে থাকি বা করিয়ে থাকি রব আর কাছে পরকালে আখেরাতে বিচার দিবসে যে সুপারিশ হবে সেটা সওয়ালুল আম্বিয়ার রসুলগন সুপারিশ করবেন সিদ্দিক সোহাদা সালে তারা সুপারিশ করবেন অন্য জন্য যে আল্লাহ এদের বিপদ আবদ দূর করো এদেরকে জান্নার দাও হ্যাঁ کرف কাছে رہے آزاد کے কাছে। আখেরাতে سوپارش অন্যের জন্য। আখের হাতে অন্যের জন্য মাথা উঠাও এবং তুমি চাও কি চাইছো তোমাকে দেওয়া হবে এবং তুমি সুপারিশ কর তো তো সাফা তোমার সুপারিশ कबुल सुपारिशा छाड़ा सब चाहते बड़ो साफा रबी रसुलगन साफात करफात करना करा अम्बिया रसुलगन साफात কারণ এই পার্থক্য সাফাতের চাইতে তারা যাদের সম্পর্কে আশা রাখা হচ্ছে এরা আমাদের সাফার তো ওদের যে কি হবে যান না ওদের জন্য কারো সাফাতের প্রয়োজন হবে নাচতে পারবে না বলতে পারবেন কিন্তু নবীর গন সকলে সাফাহাত করবেন নিজ নিজ জন্য এবং মম জন্য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 কথা আপনি ভাবেন না যে আমি চুরি ডাকাতি বেমানি করে যাব আর আমি সুদ খেয়ে যাবো ঘুষ খেয়ে যাবো আরাম খেয়ে যাব আর আমার জন্য নবীর সাফাত বসে থাকেন সাফাতের কথা মহান আল্লাহ জানেন যা সৃষ্টি জগতের সামনে রয়েছে এবং পেছনে রয়েছে ইতিবাচক নেতিবাচক গুণ এর মোল্লা व्यापक ज्ञान ती सामने सबकिा पीछे किा देखले बोलते पिछले ना हम पर्दार दे शक्ति एकम्रल्ला छोड़ा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 क्षमता से हजार हजार कथा सुनि तरह शादी स्मरण मेमोर रखते आयत जत रा तक আপনার যে কতটা শতকরা পাঁচটা থাকবে না দুটো থাকবে না তিনটা কি একটা ঐটা আপনারও হাতে নেই আমি এতটা রাখবো মিনিমাম এই ক্ষমতা নেই আপনার আছে ঘিরে রয়েছে আল্লাহ কুর্সি আল্লাহ রাবুল আলমিনের সত্তা সম্পর্কে আল্লাহর আরস সম্পর্কে আল্লাহর কুর্সি সম্পর্কে মুসলিমদের আসলে সম্যক জ্ঞান নেই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 মান সম্মান মর্যাদার দিক দিয়ে বড় বয়সে বড় না কিন্তু মর্যাদার দিক থেকে বড় আল্লাহ রবিনীর ক্ষেত্রে একটা দিক না সব দিক সব দিক থেকে আল্লাহ বড় এই না যে শুধু আল্লাহ হওয়ার দিক থেকে বড় আল্লাহ শুধু তার গুণের দিক থেকে বড় না আল্লাহ গনের দিক থেকে বড় দিক থেকে বড় সব দিক থেকে বড় আল্লাহ এটা হচ্ছে ইতিবাচক আল্লাহ কুরসি সম্পর্কে আল্লাহ কুরসি আছে এটা হচ্ছে ইতিবাচক গুণ আকাশ এবং জমিনের রক্ষণাবেক্ষণ হেফাজত তাকে ক্লান্ত করেনা আমাদের কয়েক ঘন্টা ডিউটি করে আসলে ক্লান্ত হয়ে পড়ি আল্লাহ ক্লান্ত হন না ইতিবাচক নেতিবাচক গণ না ক্লান্তি নেই না অমা মাসান সমর্থক আয়াত মানে ক্লান্তি তা আমাকে কোন ক্রান্তি স্পর্শ করে না আল্লাহ বলছেন ইউক্রেসহ ইউক্রেসহ মানে মানে ক্লান্ত করে দেওয়া ভারী করে দেওয়া ভাড়া ক্লান্ত হয়ে যাওয়া আলিউল আজিম তিনি সুউচ্চ এবং সুমহান ইতিবাচক মানে নেতিবাচক ইতিবাচক এই আয়াতে দশটি রব্বুল আলমিনের গুণ রয়েছে এটা গায়তুল করছি যখন তসির করেছি তখন বলেছি দশটি কি রয়েছে রব্বুল আলমিনের গুণ রয়েছে কিছু ইতিবাচক কিছু নেতিবাচক এই সুন্দর সুন্দর যে আল্লাহ রুবেন গুণ রয়েছে যার ফলে এই সুরার ফজিল তো খুব বা এই আয়াতের ফজিল তো খুব বেশি রয়েছে এ আয়তের ফজিলত সম্পর্কে মহত্ব সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে তার সুরক্ষাকারী একজন ফেরিস্তা সারা রাত নিযুক্ত থাকবে ওয়ালায় করবহু ভোর হওয়া পর্যন্ত শয়তান তার কাছে যেতে পারবে না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 তিনি আল্লাহ রাসুল আলম আল্লাহ এবং তার রসুল সবচেয়ে করে এই জিজ্ঞেস করতে তিনি বলেন আল্লাহ এবং রসুল আলম বলেছেন সাহবাই কিরমগন কিন্তু নবী সাল সাল্লামের এতেকালের পরে সালফগন তবে তারা আল্লাহ ওয়ারসুল আল্লাহ আলম এই জন্য তফসির কিতাব আদি দেখলে আলিফুল্লাহ মিম তফসির করতে গিয়ে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 তারপরে কাব কয়েকবারের পরে বললেন মহান হে আবুল মনোজ আবুল মনোজ তার উপনাম কুনিয়ত তোমার জন্য হান থেকে তোমার জন্য জ্ঞান যাতে করে সহজ হয়ে যায় দিনের জ্ঞান যাতে করে সহজ হয়ে যায় এটা মহান আয়াত কেন বলা হয়েছে সাহেব বলছেন লেমাস্ত আলিমিন নাম রয়েছে তাতে ওয়াসেফাতে গুনাবলী রয়েছে ইতিবাচক আর যে সব দোস্ত তার জন্য সমীচীন নয় উচিত নয় উপযুক্ত নয় সেগুলি থেকে তাকে পবিত্র ঘোষণা করা হয়েছে হাই কয় এই দুটো আল্লাহর যে নাম আসমা হুসার মধ্য থেকে এই দুটো নাম সম্পর্কে বলা হয়েছে ইসমা আজম হাসান বলেছেন কেউ যদি বল ইসম আজম আলহাইম সেটাও ঠিক হাদিসমানি তো তারপর ইয়াজ ইসমা আজম এরকম বিভিন্ন আল্লা রী সম্পর্কে আল্লাহকে আল্লাহ বলে যত ডাকা অন্য নাম দিয়ে এত টাকা হয় না তো সবচেয়ে মহান নাম অনেকে মতো আল্লাহ ইসম আজম সম্পর্কে বিদাত্রীদের খুব ভ্রান্ত ধারণা আছে ইসম আজম দিয়ে নাকি মেলা কিছু তদবির করা যায় আপনার শুনেছি নাকি শুনে জানা আছে যারা যত বেশি বিদাতি সমাজে থেকেছে আর বিদাত্তি পরিবারে থেকে বা বিদাত্তি কিতাব পড়েছে তারা বেশি জানে এগুলো কথা ইসমে আজম দিয়ে নাকি কাউ কি করে দেয় আকাশে উড়িয়ে নেওয়া যায় ইসমা আজম পড়ে নিজেই নাকি আকাশে উড়ে যায় ইসে আজম পড়ে সমুদ্রে যাই নামাজ বিচ্ছে নামাজ পড়ে সব এগুলি এই অনিসলামিক কথা হ্যাঁ এগুলি ভিত্তিহীন কথা উদ্ভট কথা নষ্ট কথা ইসলাম নষ্ট কথা বে রহমাগিসি হ্যাঁ বলছেন বার বার করে তুমি জালালো আলী ক্রাম পড়ে দোয়া করো তো আল্লাহর ইসমা আজম এর ওসিলাই মাধ্যমে দোয়া করা এটা দোয়া কবুল হওয়ার আশা রয়েছে কিন্তু ইসমা আজম মানে মন্ত্রের মতো হিন্দুদের যেমন মন্ত্রের সম্পর্কে যেসব কথা শোনা যায় সেগুলি নাই মন্ত্রের কিতাব নয় আর আল্লাহর নাম এসব কোন মন্ত্র নয় আর এসব কোন এমন কিছু নয় যেগুলি অবস্থবগত সময় আমাদের শেষে দিয়ে যাচ্ছে এই আর আগে না এই আয়াতুল কুরসি সম্পর্কে দু কথা আরো উল্লেখ করি এই আয়াত থেকে যা দেখাতে চাইছেন তা হচ্ছে জামা সাম্মা মহান আল্লাহ এই আয়াতুল কুরসিতে যেসব তাঁর গোণাবলী বর্ণনা করেছেন আর যেগুলি এখানে একত্রিত হয়েছে তাঁর ক্ষেত্রে সেটা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 এইটাই মানে বোঝায় না বুঝে আবার জাতের দিক থেকে কি আল্লাহ আরো কিছু আছে আল্লাহ এখানে ওখানে আছে তো ওপরে কিছু আছে আচ্ছা না নেই ওপরে ছাদ আছে হ্যাঁ তার উপরে আকাশ আছে মেঘমালা আছে তার ওখানে নক্ষত্র আছে গ্রহ আছে ঠিক না। মেলা আকাশে পাখি উড়ছে আল্লাহ তার নিচে আছে তাহলে সর্বত্র জাতের দিক ও তিনি সু উচ্চ বেক ইফা জমি মখলুখাত তার মানে হচ্ছে যে তিনি সমস্ত সৃষ্টির ওপরে আছেন তখনই কথা ভাববেন না যে আমাদের ওপরে যেমন সাত আকাশ রয়েছে আরো বহু সৃষ্টি রয়েছে আল্লাহ রবীন্দিনের আল্লাহ রবীন্দ্র আল্লাহ আর সিস্তাওয়া আরসের সমুন্নত তিনি আল্লাহর আরসের ওপরে আল্লাহ রবুল্লা আলমিন আয়তন পাঁচ কোরআন কাজ কয়েক জায়গায় রয়েছে এবং ওল কাদার मर्जदार दिखनी मरिया मान पूर्णतार गुण होते सब गांधी क्षमतार दिखे सूच जेमन बोले थी अरे उन्नी सवार ऊर्धे मैंने कि আমরা কখন আবার বুঝাই যে ক্ষমতার দিকতে দিক দিতে পাওয়ারের সবার থেকে এই অফিসে না উনি সবার মানে ঊর্ধ্বার দিক থেকে বুঝাই আল্লাহ ক্ষেত্রে সর্বশক্তিমান তিনি আল মোতাজহার ফিকুল্লাই সবকিছু নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ এমন নয় যে আল্লাহ রব আলিনের নিয়ন্ত্রণ কোথাও হারিয়ে ফেলেন কোথাও নিয়ন্ত্রণ নেই নিয়ন্ত্রণের বাইরে না ज्ञान तल्ला तमान सबकि बुझे ना अपनी असुस्थ दुरारोग्य रोग कत चिकित्सा कर लो कत ट पसा ढाल कतु जो दोड़ा दे छुरा छी करा मानुषर क्षमता के भूले जाए नियंत्रण सबकि चिकित्सा जगते जरा चिकित्सक तर जगते रोग भलो हमें जो अनेक रोग क्षेत्र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 कख हताश आसबें भाई डा दुनिया लिख से कख एक मुस्लिम कख ये देखें तहिद पढ़लेमान कम तयी है तहिद पढ़ार मत पढ़ते शिखार मत शिखते तहीद त আমরা কিন্তু ওখানে গিয়ে একবারে। হেমত হারিয়ে ফেলি আর উপায় নাই কিছু আর মনোবল একবারে ধ্বংস হয়ে গেছে না কিছুই তার নিয়ন্ত্রণে কিছুই তার নিয়ন্ত্রণে আচ্ছা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 আমার এই সমস্যার সমাধান অসম্ভব তাহলে এই গুণগুলি নিয়ে যদি চিন্তা করেন তাই লিখছেন আল্লাহর কাছে কোন কিছুই অসম্ভব নয় অসম্ভব নয় কিছু শাহতান থেকে হেফাজতে থাকবেন রাতে যদি আয়াতুল কুর্সি পড়েন এই হাদিসটি সহি বোখারি তুলেছে হাদিসটি সহি বোখারি তুলেছে সহিদ আবু রাজি আল্লাহ বর্ণিত সুতরাং এর ওপর আমল রাখবেন বলবেন না অভ্যাস করেন আল্লাহ করেন আল্লাহিক দান করেন এখানে আজকের আলোচনা শেষ করছি ওসল্লাহ ওসানব মোহাম্মদ ওয়ালা আলী ওসানব